আবু আয়ুব আনসারী রাজে আল্লাহ তাল্নু হতে বর্ণিত যে নবী সাল্লাহ সাল্লাম বলেছেন যখন তোমরা পায়খানা করতে যাও তখন কিবলার দিকে মুখ করবে না কিংবা পিঠও দিবে না বরং তোমরা পূর্ব দিকে অথবা পশ্চিম দিকে ফিরে বসবে আবু আয়ুব আনসারি রাজে আল্লাহ তালনু বলেন আমরা যখন সিরিয়া এলাম তখন পায়খানাগুলো কিবলামুখী বানানো পেলাম আমরা কিছুটা ঘুরে বসতাম এবং আল্লাহ তালার নিকট তবা ইস্তিকফার করতাম জুহারি রহমতুল্লা আলাহী আতা রহমাতুল্লাহির সূত্রে বর্ণনা করেন যে আমি আবু আয়ুব রাজিয়াল তাল্নুকে নাবী সাল্লা সাল্লামের নিকট হতে অনুরূপ বর্ণনা করতে শুনেছি